আলহামদুল্লাহিয়া সঈদ উল মুহদ ও আলহি আজমাইন আমরা সুর আল আনা একশো একুশ নম্বর আয় থেকে শুরু করছি আল্লা আমাদেরকে এখানে হালাল খাদ্য কিভাবে আমরা পাবো হালাল জবাই করা গোস্ত সেটা খাবো এবং যেটা হালাল জবাই করা হয়নি সেটা না খাওয়ার জন্য তিনি আমাদেরকে এখানে নসিহাত করছেন ওলা কুলু মিমা লামিদ করিসমুল্লাহ আলাই যে জানোয়ার জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি বিসমিল্লাহ বলা হয়নি এই কি তোমরা খেও না হুলা এরকম জানুয়ারের গোষ্ঠ খাওয়া একটা বড় গুনা এরকম জানুয়ার খাওয়া যাবে না হালাল জানোয়ার হলে কি হবে জবাই করতে হবে হালাল তরিকা এখন বিসমিল্লা বলা কত জরুরি বিস্মিল্লা না বললে খাওয়া যাবে না ওকে আপনি মুসলমান বিস্মিল্লা বলতে ভুলে গেছেন এখন কি হবে আমরা এখন এটা এই বিষমিল্লা বলা না বলার ক্ষেত্রে তা মধ্যে তিনটি মতামত এসেছে একটা হচ্ছে যে কোনো অবস্থাতেই বিসমিল্লা ভুলে গেলে এটা খাওয়া জায়েজ হবে না বিসমিল্লা না বললে খাওয়া হবে না আপনি মুসলমান সবাই করলেও যদি বিসমিল্লা না বলেন খাওয়া জায়েজ হবে না চাই ভুলে মিস করেন অথবা ইচ্ছে করে ছেড়ে দেন যেটাই করেন খাওয়া যাবে না এটা একটা মত এটা হচ্ছে ইমাম মালিকের একটি মত এবং আহমদিনুক যে জিনিসটা বিসমিল্লা পরে জবাই করা হয়েছে রক্ত প্রবাহিত করে দেওয়া হয়েছে ওই জানোয়ারটা তোমরা খাও অর্থাৎ ওইটা হালাল হো এই হাদিস যারা বোঝা বলা না হলে আর হালাল থাকলো না দ্বিতীয় মত হচ্ছে একটা যদি ভুলে হোক এটা ছেড়ে দেয় বলে নাই কিন্তু মুসলমান তার এটা খাওয়া যাবে এতে অসুবিধা নাই এই মত হচ্ছে ইমাম শাহের কারণ ওনার দলিল হচ্ছে যে আল্লাহ তালা নিষেধ করেছেন কাফের মোস্যকদের যারা বিভিন্ন মূর্তির নামে জবাই করে সেটা তো আর এখানে নাই কোন মুসলমান যারা মোটামুটি নিয়ে ব্যস্ত নাই তারা মাজার নামে জবাই করে না তারা অন্য কোন দেব দেবীর নামে জবাই করে না তারা হালাল তরিকা করার জন্য জবাই করে মুসলমান হইলেই সে জানে আল্লাহর নাম ছাড়া জবাই করা জাহেজ নাই এতটুকু তার জানা আছে এইটাই খাওয়ার জন্য যথেষ্ট এই মত দিয়েছেন একমাত্র ইমাম সাফি যে ভুলে ছেড়ে দিলেও ইচ্ছা করে না বললেও ইচ্ছা করে বললে সব হবে না বললে স্টিল খাওয়া যাবে ইমাম সাফি একমাত্র এই মত দিয়েছেন এরপরে তিন নম্বর মত হচ্ছে যদি বিসমেল বলতে ভুলে যায় তাহলে খাওয়া যাবে আর ইচ্ছা করে ছেড়ে দিলে খাওয়া যাবে না এই পক্ষে মত দিয়েছেন অনেক ইমামরা ইমাম মালিকের আরেকটি ফটু অনুযায়ী এটাই ওনার মত ইমাম আহমেলেরও এরকম মত আছে ইমাম আবু হানিফারও এইটাই মত কেউ ভুলে মিস করে ফেলেছে তাহলে এই জানোয়ার মরক গোস গরু ছাগল হালাল জান যেটাই জবাই করুক ভুলে গেছে কোনো অসুবিধা নেই খাওয়া যাবে কিন্তু ইচ্ছা করে ছেড়ে দিলে খাওয়া যাবে না ইচ্ছা করেছে দিলে খাওয়া যাবে না ভুল এটা মাফ কারণ হচ্ছে গেছে। এটা আল্লাহ মাফ করে দিয়েছেন আর ইচ্ছা করে আল্লাহ নাম নিবে না সেটা আল্লাহ মাফ করবেন না আরকি হাদিস এসেছে তিনি নাকি বলছেন আল্লাহর নাম প্রত্যেক মুসলমানের অন্তরে আছে তবে এই হাদিসটি সহি নয় এটা একটা দুর্বল হাদিস কিন্তু এটা না থাকলেও আগের হাদিস যে আমার উম্মতের ভুলে যাওয়া মিস্টেক করা কে আল্লাহ মাফ করে দিয়েছেন রোজা অবস্থায় আপনি না খাওয়ার কথা কিন্তু খেয়ে ফেলছেন পানি খেয়ে ফেলছেন চা খেয়ে ফেলছেন তারপর মনে পড়েছে ও আমি তো রোজা এই ভুল আল্লাহ মাফ করে দেবেন না আপনার রোজা হয়ে যাবে না হবে না হবে কাজী একটা জানোয়ারকে হালাল করে দিয়েছেন এটা বিসমেলা বলতে ভুলে গিয়েছেন এটার জন্য জানোয়ারটা হারাম হয়ে যাবে এত বড় ক্ষতিগ্রস্ত আল্লাহ আমাদেরকে করবেন না তবে ইচ্ছা করে আল্লাহ নাম ছেড়ে দিলে এটা একটা বড় অপরাধ এটা ইমাম সাফি যে ফতুয়া দিয়েছেন এটা ফতুয়ার দিক থেকে একটু দুর্বল যদি ইমাম আফির বলেছেন ওইটাও ঠিক আছে ওকে এখন এই অংশ আমাদের পার হয়ে গেল এই প্রসঙ্গে যেটা আসে জানোয়ারকে বিশ মেলা পরে জবাই করা এটা তো আমরা করি এখন এইচ এমসি একটা আছে এই যে এইচ এমসির অর্থ কি আর নন হেচ এমসি অর্থ কি আমরা অনেকদিন বলেছি আবার ক্লিয়ার করার জন্য যে জানোয়ারকে জবাই করার আগে স্টানিং করা হয় স্টানিং হচ্ছে ইলেকট্রিক শক দেওয়া জোরে তাকে হিট করা হয় মাথার মধ্যে এমন ভাবে যে সে বেহুশ হয়ে পড়ে যায় তখন তাকে জবাই করা হয় এই যে জোরে হিট করা হয় কারণে বেহুশ হয়ে যায় তারপরে জবাই করলে ইজি হাত পা না করতে পারে না এই সুবিধার জন্য স্টানিং করা হয় আবার তাদের মধ্যে উল্টো পাল্টা কেউ কেউ আসে বলে যে স্টানিং করলে জানোয়ারকে জবাই করলে সে কষ্ট পাবে না কিন্তু এটা সাইন্টিফিকভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দেখা গেছে যে স্টানিং করতে বেহুস করতে তাকে যে অ্যাটাক করা লাগে যে ইলেকট্রিক শখ দেওয়া লাগে সেইটার কষ্ট জবাই কষ্ট থেকে অনেক বেশি জবাই করতে জানোয়ার যদি কিছু কষ্ট পায় এই কষ্টটা আল্লাহর হুকুমের ভিতরে পড়ে তিনি আমাদেরকে অ্যালাউ করেছে। কিন্তু তার আগে জানোয়ারকে যে কষ্ট দেওয়া হল জবাইয়ের আগের কষ্টটা স্টানিং করে এই কষ্টটা এই শরিয়াতে নিষেধ যেমন ইলেকট্রিক শখ বাইর হওয়ার আগে স্টানিং প্রসেস হওয়ার আগে যদি একটা বড় ছাগল গরু যে তারা সহজে আনা যায় না আপনি তার কতক্ষণ করে তারপরে যা আছে। তার এই যে আগে তাকে আপনি কষ্ট দেবেন এই কষ্ট দেওয়াটা জায়জ নয় এই জন্যই এই স্টানিং করা অনেকের দৃষ্টিতে না যায়জ এটা গুনা শুধু এইচএমসিওয়ালারা এই বাকি হালাল আছে এগুলো একদম হারাম হয়ে গেছে কিনা কোন দেওয়ার কারণে গুনা হয়েছে এবং এই কারণে এই গোষ্ঠী মাকরু হয়ে যেতে পারে এই ব্যাপারে অনেকের ফতো আছে এই জন্যই অনেকেই এইচএমসি সাড়া কিনেন না এই আর অনেকে এগুলো খবর হালাল বলে সেটা কিনে খেয়ে ফেলেন এরপরে হচ্ছে দেখা গেল যে মার্কেটে যে পরিমাণ গোস্ত খাওয়া হয় মোসলমানরা হালাল গোস্ত কিনে অরিজিনালি এত হালাল গোস্ত মার্কেট এর দিতে পারে না তো বাকিটা কোন জায়গা থেকে আসে হালাল দোকানওয়ালা তারা কি করেন হয়তো তারা অনেকেই জানেন না সাপ্লায়ার যে আসেন মাঝখান দিয়া সাপ্লায়ার যদি দেখা যায় যে তার খালাল গোস্তের টান পড়ে গেছে তাহলে মার্কেটে অন্য জায়গা থেকে এনে এটার মধ্যে ঢুকাই দেয় কোন কোনো ক্ষেত্রে সবাই এটা করে আমরা বলছি না কারণ ওই রিসার্চে বলি যে মনে করেন যদি মুসলমানরা খায় আমি তো আর ভুলে গেছি কত কত টন গোস্ত খায় মনে করেন একশো টন গোস্ত যদি মুসলমানরা খায় তো বাজারে সাপ্লাই আছে মনে করেন পঁচাত্তর টন বাকি পঁচিশ টন করার হালাল সাপ্লাই দেন মেক্সিও করা যে কোনো সময় মুসলমানদেরকে যেন নন হালাল বস্তু না খাওয়ার আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন শুধু ব্যবসার জন্য এটা করা ঠিক হবে না অনেক মুসলমান আসে খাওয়ার। জন্য অপেক্ষা না করে খাবার পাইলেই খেয়ে ফেলতে চায় এই একটা লোভ আমরা জিজ্ঞাসা সামলাতে পারি না আমরা কিছু গত সব আলোচনা করেছি এরপরে পরের আয়াতে অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শয়তান আছে শয়তান তাদের যারা আওলিয়া শয়তানের আউলিয়া আছে মানুষ শয়তানের আউলিয়া হচ্ছে জিন শয়তান আর জিন শয়তানের আউলিয়া হচ্ছে মানুষ শয়তান আউলিয়া মানে একান্ত আপন জন একান্ত আপন জন আল্লাহ আপন জনকে দুনিয়ার মধ্যে বলা হয় ওয়ালি অলি আল্লাহ অর্থাৎ আল্লাহর একান্ত জন খাস মানুষ শয়তানের খাস মানুষ হলো যারা শয়তানের কাজ করে মানুষের মধ্যে তারা শয়তানের খাস লোক এখন এই জিন এবং ইনসান শয়তানের মধ্যে কো অপারেশন হয় মানুষ শৈতানের কাছে ইনসান শয়তান এসে দেয় আমরা বিভিন্ন বুদ্ধি দেয় এখন এই হালাল রুজি খাওয়ার জন্য হালাল তরিকে জবাই করা করার হওয়ার পরে মক্কার কাফেদের কাছে শয়তান বুদ্ধি দিল কোনো কোন আওয়ায়ে আসে ইহুদের এসে বলেছে কোনো কোনো দেশের লোকেরা বলেছে কোন কোনো কোনান এসে বলেছে মক্কার কাফেদের কাছে যে নবী মহাজে তোমাদেরকে হালাল খাওয়ার জন্য এভাবে জবাই করতে হবে বলে তো তাকে গিয়ে বলো দেখা করছে সেটা আর খাওয়া যায় জবাই করতে না পারলে তো যেটা তোমার হাতে মারো জবাই করে সেটা হালাল হয় আর যেটা আল্লাহর হাতে মরে সেটা হালাল নাই কেমন আল্লাহরে বদল করো তুমি দেখছ আমাদের হাতে জবাই করলে আমরা খাই যেটা আল্লাহ আল্লাহেন্টাল হবে না এটা কেমন আল্লাহর দিকে ডাকো তুমি ছয় টানে বুদ্ধি দিছে এই যুক্তি দিয়ে তাকে আটকাও আর একটি রেওয়াইতে আসছে ইন্দরে কিনে কল উলিল মুসলিমিন আল্লা এত সন্তুষ্টি অর্জনের জন্য এত ইবাদত অথচ নিজেরা দাবাই করলে সেটা হালাল করে খাও আর আল্লাহ যদি কোন কারণে মেরে ফেলে সেটাকে খাবানা সেটাকে খাও না তখন আল্লাহ তালা এই আয়াত নাজির করে বললেন কিছু আছে তারা কি করে তার কানের মধ্যে এই কথা জিজ্ঞাসা করো শয়তান কুবুদ্ধি দেয় মানুষের ব্রেন এর মধ্যে দেয় শতান ভিতরে ঢুকতে পারে মানুষের ছিল নবী করিম সাল ইন্দিরে মোসাইলাম কাজাব তারপরে এরকম আরো কয়েকজন আসছিল আবু আসবাদ আনাসি বেশ কয়েকজন তো একজনের খবর আসলো এসে আব্দুল আব্বাস বলেন ওই লোক বলেছে যে তার কাছে নাকি ওহি আসে কি মনে করেন আপনি আব্বাস বলছেন যে ঠিকই বলেছে তার কাছে ওহি আসে জিজ্ঞাসা করে সে কি কয় আমি জিজ্ঞাসা করলে মনে করছে সত্যি ঠিকই বলেছে ঠিকই লোক আমি কন্দ দেখি শয়তানের ওয়াহি তখন তিনি বললেন আর তুমি বুঝো নাই হুনা কাহিয়ান দুইটা ওয়াহি আছে আর এগুলা দাবি করে তো আজকেও দেখবেন বিভিন্ন রকমের রিসার্চ গবেষণা মিডিয়ার মধ্যে কি পরিমাণ ইসলামের বিরুদ্ধে এমন সুন্দর করে কায়দা করে টক শো থেকে শুরু করে আপনার এই বিভিন্ন রকমের জিনিস ইস্যু মিডিয়ার হেডলাইন হওয়া একদম কোন কারণে কিভাবে ইসলামকে এগুলো সারাদিন চলছে এক দেশ থেকে আরেক দেশে শুধু এক দেশে না তাই না কোন দেশে নাই সব দেশে মুসলমানদের দেশে অমুসলমানদের দেশে এই শয়তানের রহি নিয়ে মিডিয়ার অনেকগুলো আর এরকম ইসলামের দুশ্মনরা বিভিন্ন ঘটনা রটনা ছড়িয়ে দিচ্ছে এখন এগুলো তাহলে আমাদের জমানাই শুধু নয় মাধ্যমে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার এটা অনেক আগে থেকেই চলে এসেছে তো আল্লাহ তালা মুসলমানদেরকে মজবুত থাকার জন্য বলছেন তোমরা যদি তাদের কথা শুনো তাদের কথা অনুযায়ী চলো তাদের বুদ্ধি গ্রহণ করো তাহলে তোমাদের দিন থাকবে আর তাহলে তোমরা মুশ্রেক হয়ে যাবা তারা চায় তোমাদেরকে মুশ্রিক বানিয়ে ফেলতে সরিয়ে নিতে আল্লাহর ইমান থেকে একদিন আউট করে নিতে তাই বহু মুসলমান আছে ক্ষমতার জন্য পয়সা কড়ির জন্য পদ পজিশনের জন্য প্রমোশনের জন্য ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করতে কোনো বাদ সাদে কোন আপত্তি নেই এখন এই যে দুই দল এক দল হচ্ছে আল্লাহ বিশ্বাসী আরেক দল আল্লাহিতে বিশ্বাসী এক দল আল্লাহ করছেন আল্লাহ এক দলকে বলেছেন মুর্দা আরেক দলকে বলেছেন জিন্দা পরের আয়াতে যেই ব্যক্তি মরে গেছে মৃত মুর্দা তাকে যদি আমি জিন্দা করি সে এবং তাকে আমি নূর দিয়েছি এবং সে জমিনের মধ্যে নূর সহকারে চলাফেরা করে মানুষের মধ্যে সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অন্ধকারে ডুবে আছে সেখান থেকে বের হওয়ার কোনো উপায় তার জন্য নেই এরা পারে এখন। এখন প্রথম ব্যক্তি ছিল সে হয়েছে নূর পেয়েছে আওয়ামান কেন আহিয়াই না হো এইরকটা মাইয় ছিল তাকে আমি জিন্দা করে ফেলেছি এখানে বোঝানো হয়েছে যে ব্যক্তি বেঈমান ছিল ইমান ছিল না কুফুরের মধ্যে ছিল তাকে আল্লাহ তালা ইমান দিয়ে জিন্দা করেছে ইমান ইসলাম না থাকলে মানুষটি কিসের মতো মতো। আর জিন্দা করেছি জিন্দা কিভাবে করেছি লাহু তাকে আমি নূর দিয়েছি লাইট দিয়েছি আলো দিয়েছি এমসি বিহি ফিনাস এই আলো দিয়ে মানুষের মধ্যে সবার মধ্যে সে আসে বাজারে যায় চাকরি করে অফিস ফ্যাক্টরিতে আসে বাকিরা অনেকে অন্ধকারে আছে সে আলো নিয়ে চলে এই আলোয়ালা লোকটি নামাজ রক্ত হয়ে গেলে নামাজ পড়ে রমাদান মাসে রোজা রাখে চোখ কানের হেফাজত করে হ্যাঁ খাওয়া দাওয়ার সময় হালাল হারাম বেশি খায় এমন ড্রিঙ্ক খায় যেটা হালাল যেটা হারাম সেটা খায় না এই ব্যক্তির চোখ আছে এই ব্যক্তির কাছে আলো আছে নূর আছে সে অন্য মানুষের মতো নয় সে অন্য মানুষের বাজারে থাকলেও তাদের মতো সে নয় আর বাকিরা সব জুলুমাত অন্ধকারের মধ্যে আছে সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই এই আলো আর অন্ধকারের কথা অনেক জায়গায় আল্লাহ বলেছে নূর অর্থ কি নূর অর্থ আলো কিন্তু নূর বলতে কি বেদানো হয়েছে নূর বলতে কোরআন নূর বলতে ইমান নূর বলতে ইসলাম আর অন্ধকার বলতে কুফর সে কথা আল্লাহ তালা অন্যান্য আয়াতে বলেছেন আচ্ছা হাতিসে এসেছে অন্ধকারের মধ্যে ছিল তারপরে তিনি তাদের মধ্যে এমনি করে নূরের ছটা ছেড়ে দিলেন রুখ গুলোকে যখন সৃষ্টি করেন তখন সবগুলা কালো অন্ধকারের মধ্যে ছিল একটু নূরের ছটা ছেড়ে দিলেন সে গোমরা হয়ে গেল তবে নূর আল্লাহর ছেড়ে দেওয়া জায়গা গিয়েছে উল্টো পাল্টা জায়গা যায়নি যার যে মোস্তাহেক নূর পাওয়ার সেই পেয়েছে আর যে নয় সে মিস করেছে একান্ত আপন জন আল্লাহ তিনি তাদেরকে অন্ধকার থেকে কালোর দিকে নিয়ে এসেছেন আর যারা কাফের তাদের আও আল্লাহ না তাদের একান্ত আপন আল্লাহ না তাদের আপনজন কে তগুত কুফুরী শক্তি কুফুরি শক্তি তাদের বন্ধু তাদের আপনজন তাদের ক্ষমতার থাকার জন্য রাখার জন্য কে আছে কুফরি শক্তি আছে তারা আল্লাহ শক্তিতে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে না তারা মাখলুককে বিশ্বাস করে বেশি আর মাখলুক যদি কাফের হয় তাদের প্রতি তারা বেশি আস্থা রাখে আর সেই কাফের কি করবে অন্ধকারে নিয়ে আসবে অর্থাৎ ইসলাম থেকে কুফরের দিকে নিয়ে আসবে ঠিক কিনা না বলেন আপনি যদি আপনার একান্ত শক্তি ভরসা মনে করেন তাহলে তারা আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে আনবে না আলোর থেকে অন্ধকারে নিবে তারা আপনাকে কুফুরি থেকে ইসলামের দিকে আনবে না ইসলাম থেকে সরাই নিবে কুফুরের দিকে নিয়ে যাবে তাই ঘটছে না এটাই আমরা এখন দেখতে পাচ্ছি কেজালি কাজ ক্যা মা এভাবে কাফেরদের জন্য সৌন্দর্যময় করা হয়েছে দুনিয়াটা তাদের কাছে খুব এত আকর্ষণ দুনিয়া জান্নাতের আকর্ষণ তাদের কাছে নাই যাহার নামের ভয় তাদের মধ্যে নাই তাদের মধ্যে আছে কোনটা দুনিয়ার আকর্ষণ দুনিয়া হারানোর ভয় বেশি কোন সময় আমার হাত থেকে দুনিয়াটা চলে যায় এইটার ভয় বেশি আমার রাজত্ব আমার ক্ষমতা আমার টাকা পয়সা আমার দুনিয়া সবকিছু হাতের মুঠে জোগাড় করে ফেলেছি এইটা আমার ছাড়া যাবে না কিন্তু যদি জান্নাত চলে যায় কোনো খবর নাই যাহার নামে চলে যাওয়ার ভয় সেটা তাদের মধ্যে নেই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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ আতর ও পার্কিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্টেল সালমার ডিজাইনার আবহা হাউস ওয়ান হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জে এই দুই দলের এক্সাম্পল আল্লাহ তালা নিজে দিচ্ছেন দুই দলের উদাহরণ হচ্ছে অন্ধের মতো আর বধির লোকের মতো বোবা বধির কানে শুনে না চোখে দেখে না এদের মতো আর আরেকজন হলো দেখে এবং শুনে এরা দুই দল কি একরকম নিশ্চয়ই একরকম নয় আরেক আয়াতে তিনি বলেছেন আফামাই বলেছেন। যে ব্যক্তি আহ সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হেদায়ত প্রাপ্ত যে ব্যক্তি মানুষের মত মোস্তাকিম সুন্দর করে দাঁড়িয়ে হাতে মানুষ হাতে কেমনি তার মাথা মুখ চেহারা নিচের দিকে থাকে নিচে থাকে না উপরে থাকে মানুষ যখন হাঁটে তার এতটুকু এটা নিচে না উপরে উপরে আর গরু ছাগল যখন হাঁটে মাথা কোন দিকে গরু ছাগলের মাথাটা এরকম না এভাবে হাঁটে আর মানুষ কিভাবে হাটে এইভাবে হাঁটে যে ঠিক আল্লাহ উদাহরণ দিয়েছেন বাকিগুলো জানোয়ারের মতো যাদের কাছে দিন ইমানের আলো নেই তার সামনে সমস্ত আলোকিত হয়ে আছে সে দেখে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা হালাল কোনটা খারাপ কোনটা পাক কোনটা না পাক এই যে আমাদের কি সুন্দর বিয় ব্যবস্থা এত পবিত্র পরিবেশে করি এই রাস্তা হচ্ছে হালাল পাক পবিত্র আর রাস্তা দিয়ে এখন হাঁটেন জড়া জড়ায় হাঁটে সেটা কি নাপাক রাস্তা। এই হলো সত্যিকার অন্ধকারের মধ্যে আর অন্তকারের মধ্যে পার্থক্য এভাবেই আমি কাফেরদের জন্য তাদের কৃতকর্ম তাদের কাজগুলোকে খুব আকর্ষণীয় করে তুলে ধরেছি তারা যত কুফরি করে তত তাদের মজা লাগে এই কথা আল্লাহ বলেন যে সব নবীদের সময় এটা হয়েছে অন্ধ যে দেখে তারা কখনো বরাবর এক সমান নয় যারা ছায়া আর যারা মরা বেশি থেকেও মরে আছে এরা কখনো এক নয় তাহলে আমাদের জিন্দিগির ধরন চালচলন চলন কৃষ্টি কালচার আর যাদের ইমান নাই তাদের চাল চলন ধ্যান ধারণা কৃষ্টি কালচার কি এক হবে আল্লাহ তারা যাকে চান শুনান হে নবী আপনি যারা কবরে ঢুকে আছে তাদেরকে কেমনি শুনাবেন। অর্থাৎ যে সমস্ত কাফেররা শুনতে চায় না তাদেরকে আপনি কেমনি শুনাবেন তিনি বললেন যে তারা তো কবরে ঢুকে গেছে তা আবুহ আবুল হাব কিন্তু আল্লাহ কেন বলে তারা তো কবরে ঢুকে গেছে আর শোনাইতে পারে না এদের অবস্থা ওই রকম মতো হয়ে গেছে জীবন থেকেও তারা জীবনকে ভালো কাজে লাগানোর কোন সিদ্ধান্ত নিল না কাজেই আপনি এই এইরকম বিরোধিতা দুশ্মনী এবং দিনকে গ্রহণ না করার এগুলো দেখে খুব কষ্টে ভুগবেন না আমি আপনাকে নাদির হিসাবে পাঠিয়েছি নাদির মানে কি সতর্ককারী দাওয়াত যিনি দিয়ে সতর্ক করবে। দাওয়াত দিতে পাঠিয়েছি আপনাকে আপনি দাওয়াত দিলেই সবাই কবুল করবে কে বলছে আপনি দাবাত দিবেন যাকে কবুল করার জন্য আল্লাহ তৌফিক দিবে সে কবুল করবে যার কবলে নাই সে কবুল করবে না এটা হতেই থাকে সব নবীর সময় হয়েছে আপনার সময় হবে আমাদের নবীর পরে আমাদের সময় তাই হবে করে তাই শুধু দাওয়াত কবুল করে না তা নয় বরঞ্চ আবু জহাল আবু লাভ কি করেছিল দুশ্মনী করেছে করতে করতে ওনাকে হত্যা করার জন্য পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে তো এইগুলো দেখে তো উনি খুব নবী করি ইমস্লা এত একজন সম্ভ্রান্ত মানুষ এত সম্মানিত মানুষ এত আদরের সন্তান মক্কা শহরে তার প্রতি ব্যবহার করে তিনি বুঝতে পারেন না আমি তো প্রতিদিন তাদের ক্ষতি করিনি মহাব্বত করত এত দুশনী কেন শুরু করে দিল বুঝলাম তারা ঠিক আছে দিন গ্রহণ করলো না কিন্তু এত দুশ্মানি করে কেন এখন আমরা মনে করি যে এত দুশ্মনী কেন ইসলামের বিরুদ্ধে সারাদিন আমরা কি ক্ষতি করছি কার বলেন তো কি ক্ষতি করছি কারি। দুশ্মানী আল্লা তালা সেই কথা জবাব দিচ্ছেন পরে আমি প্রত্যেকটি গ্রামে শহরে প্রত্যেকটি নবীর দেশে যখন যখন যে নবীকে যেখানে পাঠিয়েছি সব জায়গায় বড় বড় ক্রিমিনাল গুলো তারা কি করেছে সব জায়গাতেই এরকম দিনের বিরুদ্ধে চক্রান্ত করেছে কোনদিন থেমে আসি না ষড়যন্ত্র কোনদিন থেমে থাকিনি কোনদিন থেমে থাকি যা আলফাকুয়া জাহাল বাতের এই সংঘর্ষ বাতির সঙ্গে হকে লেগেই আছে বিরুদ্ধেই করে তাদের ষড়যন্ত্র এটা কি আমাদের বিপক্ষে যাবে না তাদের বিপক্ষেও যাবে তাদের বিপক্ষে যাবে প্রত্যেকটি ব্যক্তি যে যত দুশ্মনির নেতৃত্ব দিয়েছে মিডিয়াতে হোক আর যে কোনো তরিকায় হোক তাকে অ্যারেস্ট করে বিচারের সামনে হাজির করা হবে তখন কি আমার বিরুদ্ধে যাবে না তার বিরুদ্ধে যাবে আল্লাহ তালা বলছেন এদের এই ষড়যন্ত্র তাদের বিরুদ্ধেই যাবে তারা একদিন কত আফসুস করবে কোন শহরে কোন বন্দরে আমি নবী পাঠিয়েছি বা দা ই পাঠিয়েছি তখনই তারা বলেছে তোমাদেরকে যা নিয়ে পাঠানো হয়েছে সবগুলোকে আমরা অস্বীকার করি প্রত্যাখ্যান করি আমাদের কাসে এর কোন গ্রহণযোগ্যতা নেই তারা মক্ শুধু ষড়যন্ত্র করা তারা অনেক বড় ধরনের ষড়যন্ত্র করেছিল নুহা আল ইসলামের জমানায় সে নুহাতে এসেছে এরকম সব নবীর জমানাই তারা এখন করি এসেছে ক্ষতি তো নিজের গেছে। তাহলে আপনার যাত্রাটা নাস্তি হয়ে গেল এইরকম পঞ্জিকার মধ্যে দেখা ছিল না যাত্রা নাস্তি হয় তো এখন একজনে দেখলো যে এক লোকে ভালো কাজে যাচ্ছে কিভাবে এই ভালো ব্যবসার দিকে রওনা হয়েছে ভালো কিছু করতে যাচ্ছে তার ক্ষতি করার জন্য চিন্তা করলো কি যে কোনো জায়গায় এখন তো কোন লোক নাই তাকে ধরে এনে নাক কাটা কেসে তাকে দেখানো যাবে তার রাস্তার মধ্যে তাহলে তার একটু অলক্ষী হয়ে যাবে নাউজুফিল্লা যাত্রা নাস্তি হয়ে যাবে শেষপত্র নিজের নাকটা ব্লেড দিয়ে কেটে নিয়ে আসছে তার সামনে দেখলে তার আর ভালো কিছু হবে না এটাকে বলে বাংলায় প্রবাদ বাক্য নিজের নাক কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করে আর এটা দেখে সে বলবে সেটা বলছি আমার যাত্রা আজকে অশুভ বাদ দিয়ে তো নিজের নাক কেটে আরেকজনের যাত্রা ভঙ্গ করে তে এই হলো যারা এই দিনের বিরুদ্ধে দুশ্মনি করে নিজের নাক কেটে নিজের ক্ষতি করে আরেকজনের মুসলমানদের ইসলামের ক্ষতি করতে চায় এবং সে তারা কি করবে সারাদিন এগুলো বাজিয়েছে আর এগুলো শুনে শুনে মিডিয়া শুনে শুনে অন্য লোকেরা ইসলাম সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিয়েছে একবার চিন্তা করেছিল ইসলাম কবুল করবে আবার এগুলা শুনে এখন আবার পেছনে চলে গেছে এদেরকে যারা এরকম করে ইসলাম থেকে দূরে সরে নিয়ে গেছে এদের গুণা সহকারে এরা উঠবে তাদের আরো দুঃখের খবর আল্লাহ বলেছেন কন্না মুখ মেন তারা আল্লাহ সামনে তাদেরকে ধরে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বিচারের সামনে হাজির এরপরে ইয়ার যে বা বাদিন কাউল এই যারা অপপ্রচার করেছে তাদের বিরুদ্ধে অন্যরা বলবে যে আল্লাহ এদের কারণে এদের মিডিয়ার অত্যাচারের কারণে উল্টা পাল্টা বক্তব্যের কারণে তারা আমাদেরকে বিভ্রান্ত করে ফেলেছে আমরা ইসলামের কাছে আসতেও চেয়েও আসতে পারিনি আল্লাহ আমরা মিস করে ফেলেছি এদের কারণে আল্লাহ এদেরকে ধরেন আমাদেরকে ছেড়ে দেন তারা এই কথা বলবে এবং তাদেরকে তাই করে বলবে লাউলা আন্তুম আর তোমাদের এই সমস্ত অপপ্রচার না থাকলে তো আমরা ইমামদার হয়ে যেতাম তাহলে কিন্তু আসলে এরাও সারা হবে না এরা একটু বেশি নেবে আর কি আল্লাহ ছাড়বেন না তারা অন্যদের গুনার বোঝাও কাঁধে নেবে অন্যদের কুফুরি বেঈমানি দিকে নিয়ে যাওয়ার জন্য বেঈমানিতে রাখার বোঝাও এরা কাঁধে নিয়ে উঠবে আর এই ক্ষতি নিজের জন্যই করে পরে আয়তা আল্লাহ বলছেন যখন আপনার কাছে কোনো আয়াত আসে বা তাদের কাছে আপনি কোনো আয়াত নিয়ে পৌঁছেন দেখো আল্লাহ এটা নাজিল করেছে এই আয়াত এসেছে শোনো কি বক্তব্য আছে এখানে কলু তারা বলে লালুকেনা আর তোমার এই তুমি খালি নবী একলা একলা বসে বসে ওহী পাবে আমরা কি দোষ করেছি আমাদেরকে সরাসরি আল্লাহ দেয় না কেন অথবা ওনাকে নবী বানাইছেন কেন তারা মাঝে বলে উনি তো নবী হওয়ার উপযুক্ত নয় এত সম্পদ কিছু নাই সমাজের মধ্যে বড় কিছু নেতা হতে হলে পশা লাগে অনেক না অনেক পশা লাগে এমপি হইতে হলে মন্ত্রী হতে হলে গরিব ছাগলের বাচ্চা পালছে এরকম লোকের কয়েকজন মন্ত্রী বানাবে এমপি বানাবে পাবলিকেও বানায় না পাবলিকও এমন খারাপ বলে যে যার এত পয়সা আছে তারা দিলে কিছু পাবো সামান্য কিন্তু সে যে তারটা সহ খাওয়ার জন্য হচ্ছে দেবে না তো কিছু এটা সহ সে এটা চিন্তা করে না তারা বলতো যে অনেক কিছু আছে অন্য আয় তারা বলেছে ও কাল্লাদি ক আনা আউনারা আমরা যারা আমার সঙ্গে দেখা করতে চায় না হাসের আসার জন্য প্রস্তুতি নিতে চায় না তারা বলে আমাদের উপরে যদি ফেরিস্তা নাজিল আমরা সাক্ষী দিচ্ছি ইনি হচ্ছেন আল্লাহ রবকে আল্লাহ তাকে দেখতাম তিনি বলতেন এসে কথা বলতেন দেখো আমি আল্লাহ তোমাদের রব আমি তাকে নবী হিসাবে পাঠিয়েছি এরকম কিছু হইলে আমরা কনসিডার করতে পারি তো আল্লাহ তাল্লা বলছেন আল্লাহ ভালো করে জানেন কাছে তারা বলে এই যে এই কোরআনটা ওহিটা যদি এই দুই শহরের বড় এক ব্যক্তিত্বের উপরে নাজিল করতেন তাহলে কাজ হতো দুই শহর বলতে মক্কা আর তায় মক্কার কাছে সবচেয়ে কাছের শহর কোনটা তাই তখন যে এত বড় কিছু ছিল না বড় শহরটা কোনটা এই দুই জনপদের এই দুই শহরের কোনো বিশাল লিডার ব্যক্তিত্ব ধনীক শ্রেণীর কেউ তাদের কাছে যদি এর এরকম নবোধ আসতো তাহলে এটা হয়তো আমরা অ্যাকসেপ্ট করতে পারতাম নবী মোহাম্মদ ছিলেন তার নিজের তেমন কোন সম্পদ নাই এইরকম একটা গরিব মানুষ নবী হবে এটাই চিন্তা করা যায় না আল্লাহ বলেন তারা কি আল্লাহর রহমত কে বন্টন করার দায়িত্ব তারা হাতে নিয়েছে তারা বলবে যে আল্লাহ ওইখানে আলোকেশন দেন ওই জায়গায় দেন তারা আমি ওই জায়গায় দেব আমার হাত থেকে আমি দেব পছন্দ করে কে উপযুক্ত না তারা এটা ঠিক করবে তারা এই আবদার করে বসেছে আল্লাহ আলম হাইফে আল্লাহ ভালো করে জানেন কোন জায়গায় রেসালা দেওয়ার উপযুক্ত কে আল্লাহ তাকে চিনেন ঠিকই কে নার উপযুক্ত রহমানি হুম কে ফের হে নবী আমি জানি আপনাকে যখন তারা দেখে আপনাকে দেখে তারা উপহাস করে ঠাট্টা করে বিদ্রুপ করে তিনি এতিম এখন হয়ে বাবা তারা এরকম করে আপনাকে আর বলে এই তিনি বুঝি তার কোনো নিজে এতিম কিছু নাই আবু তালেব পেলে পালছে তাকে আব্দুল মোতালেব দাদা পালছে তাকে নাই কোনো সহায় সম্পদ ব্যবসা কিছু নাই আর তিনি তোমাদের সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য করে লাত মানাত বলে এত বড় সাহস আর যখনই নবী মোহাম্মদ তাদের কাছে আল্লাহ কথা আলোচনা করেন তখন তারা কি করে হুমকা ফেরুন তখন তারা অস্বীকার করে বসে আরেক আয় বলেছেন আপনাকে দেখলেই তারা মস্কাড়ি করে উপহাস করে টিটকারী করে বিভিন্ন আপনার আগে হে নবী কত নবীকে এরকম উপহাস করেছে ঠাট্টা করেছে বিদ্রূপ করেছে কষ্ট দিয়েছে আপনাকে শুধু একলা নয় আর এই দুষ্ট গুলোকে আল্লাহ যখন ধরেছেন তারা যেটা নিয়ে উপহাস করেছিল টিটকারি মস্কারি করেছিল এগুলো সব কিছু তাদেরকে একদিন পাকরাও করে ফেললো ঘেরাও করে ফেললো আল্লাহর আজাবে তারা পতিত হয়ে গেল তারা নিজেরাই জানত যে এই নবী আসলে কিন্তু তিনি কিন্তু আসলেই একবারে ফেলে দেওয়ার মতো মানুষ নাকি আরব সমাজে একটু অর্থনৈতিকভাবে তিনি হয়তো এত বড় ধনী না কিন্তু তার সম্মান কি ছিল তারা আবু আবু জাহাল আহ আল্লাহ আমিন উপাধি দিয়েছে কাকে দিয়েছে। দিয়েছে। তিনি যে সচ্চরিত্রবান তিনি যে অত্যন্ত আদর্শ মানুষ তারা তো নবী হওয়ার আগে নিজেরা স্বীকৃতি দিয়ে তাকে দেখেছে মোহাম্মদ আল আমিন এবং সেই কথার সাক্ষী ইতিহাসে এখনো আছে আবু সুফিয়ান কোথায় গেল যখন সে রোমান বাদশাহের কাছ থেকে ছিড়িয়ে যাওয়ার পরে তলব আসলো আর ওই সময় হেরাকালের কাছে হিরাকলিয়াসের কাছে রসুল নবুয়ের দাওয়া দিয়ে চিঠি দিলেন যে তুমি ইমান আল্লাহ আল্লাহ আমাকে আখের নবী বানিয়েছেন আসলেন তাসলাম তুমি যদি ইসলাম কবুল করো তুমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পেয়ে যাবা তোমার সান শকত সাম্রাজ্য সব আল্লাহ ঠিক রাখবেন সে করার জন্য বললো এখানে আরব কোনো কে চিনে তার এলাকার কোন লোকজন আসে কিনা তখন তার লোকজন খুঁজে বের করলো ও আবু সুফিয়ানের নেতৃত্বে একটা এসেছে থেকে তখন কিন্তু আবু সুফিয়ানের সঙ্গে রসুলের যুদ্ধের অবস্থা চলতেছে তখন তাকে ডাকলো দেখে আবু সুফিয়ানকে বললো শোনা আবু সুফিয়ান তোমাদের এলাকায় একটা নবী আবির্ভাব হয়েছে আমি তোমাকে তার সম্পর্কে জিজ্ঞেস করবো যদি মিথ্যা কথা বলো ভালো শাস্তি দেব আর কি তার বংশ কেমন ছিল সম্ভ্রান্ত বংশের না অখ্যাত কুখ্যাত বংশের কলা হুয়া ফি না আমাদের মধ্যে তার তার এই বংশ অনেক উঁচু লেভেলের আরতদের কোরআদের কাছে সমস্ত কোরআস বংশের মধ্যে উঁচুতে আছে তারপরে সে প্রশ্ন করলো হাল কুন্তুম তাহিম যা দাবি এখন করে দাবি করার আগে কখনো তোমরা তাকে পেয়েছ কে অভিযোগ করেছে যে চান্স পাইলেই মিথ্যা কথা বলে সে জীবনে মিথ্যা কথা বলেছে এমন কোন অভিযোগ কেউ কোনোদিন করতে পেরেছে বলো তো দেখি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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী না এই পর্যন্ত কেউ এই মিথ্যা কথা বলেছেন তিনি দাবি করতে পারেনি আর অনেকগুলো প্রশ্ন সে করেছে সবগুলো ঠিক মতো উত্তর দিয়েছে আরেকটা প্রশ্ন করল সে যে তার দলে লোকজন যখন আসে আসার পরে কি আবার তারা ছেড়ে দেয় কমে যায় আবু সেবেন বলে কোনো জায়গায় সুবিধা করতে পারলাম না সব জায়গায় রাইট আনসার করতে হয়েছে এই জায়গায় পাড়া যায় চেষ্টা করলাম কি চাষ করছে জানেন বলছে যে এখনো তো ওই রকম দেখি নাই তবে ভবিষ্যতের কথা বলা যায় না আবু সুবেন বলো যে মোহাম্মদ দুশ্মনী এই কথাটা একটু ঠেস মেরা কইসি এর দূরে এর বাইরে আর কিছু করতে পারলাম না তাহলে এমন একটি লোক যার ব্যাপারে কোন রকমের খারাপ কোনো জানে তারপরে ওনার হয়েছে না আচ্ছা আর কোন নবী নাকি শুধু নয় সবাইকে তারা এরকম করেছে সব নবীকেই তারা এরকম করেছে এরপরে আল্লাহ বলছেন আল্লাহ দু তিনি শাস্তি দেবেন তিনি তাদেরকে ছাড়বেন না নবীকে তালা সান্তনা দিচ্ছেন নবীর অনুসারীদেরকে সান্তনা দিচ্ছেন কেন ও চির যারা এই সমস্ত অন্যায় অপবাদ দিচ্ছে দিনের দুশ্মনি করছে অপরাধ করছে ক্রাইম করছে অচিরেই তাদের প্রতি হবে। আর আবু জাহালের কি হয়েছে আবু জাহাল বদার ময়দানেই খতম আবু লাহাব সে খবর শুনে মক্কাতেই খতম আবু সুফিয়ানকে খাবার আল্লাহ বাঁচিয়েছেন মক্কা ফাতে মক্কা হওয়া পর্যন্ত বেঁচে থেকে তারপরে ইসলাম কবুল করেছেন যারা দুশ্মনি করেছে তাদের জিল্লতি পোহাতে হবে দুনিয়ার মধ্যেই আর কেউ কেউ দুনিয়ার মধ্যে জিল্লতি পোহানোর আগেই যদি মারা যায় আখেরাতে তার আসল জিল্লতি পোহাতে হবে বিমা কেয়াম করুন তারা যে ষড়যন্ত্র করে আসছিল এর মোকাবেলায় তাদেরকে অত্যন্ত কঠিন শাস্তি ভোগ করতে হবে কঠিন শাস্তি কি হবে অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই যারা আমার এবাদত করতে অহংকার করে এই রাস্তা থেকে চলে যায় এই রাস্তায় আসে না অস্বীকার করে কুফুরের রাস্তা অবলম্বন করে সৈয়দ খুলুন জাহান্নামা দা হিন তারা জাহান্নামে শুধু নিক্ষিপ্ত হবে না অপমানিত হয়ে জ্বলবে খালি জ্বলবে না অপমানও করা হবে অপমান কিভাবে করা হবে যে কি গুণা করেছে বড় বড় গুণা এই গুনার শাস্তি এই গুনার কথা লেখা হবে তার ফ্লাগের মধ্যে ফ্লাগের নিচে ফ্লাগটি মতো পতাকা এই পতাকাটা তার এই পেছনের দিকে এখানে গেড়ে দেওয়া হবে শরীরের মধ্যে যে অমুক ক্রাইম করেনা ক্রিমিনাল দেখো তাকে সমস্ত দাহনে মেরে দেখবে এত বড় গডফাদার ছিল এত বড় মস্তান ছিল সন্ত্রাসী ছিল এত বড় ক্রিমিনাল ছিল এই আল্লাহ হাজিস তাকে পতাকা দিবেন ফ্লাগ বড় অক্ষরে লেখা থাকবে তার ক্রাইমের কথা কি ক্রাইম সে দুনিয়ার মধ্যে করেছে বড় বড় গুলো আর এটা তার এই উপরে খুঁজে দেওয়া হবে একটা ইয়ের মধ্যে মধ্যে লিখে এইটা করে সে জ্বলবে আর পড়বে সবাই জানবে যেহলে দুনিয়ার মধ্যে এক দল আল্লাহর দল হেজবুল্লা বাকি দল কার হেজ বুসাই তো এখন এই দুই দলের মধ্যে নূর আর অন্ধকারে কথা আল্লাহ বললেন এবারে ইসলাম কবুল করার জন্য আল্লাহ কাকে তৌফিক দেন ইসলাম কবুল না করার জন্য আল্লাহ মানে কবুল করা তফিক দেন না তার কি ইসলাম যাকে আল্লাহ তালা হেদায়ত দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন হেদায়ত দিতে চান আল্লাহ তালা তার বক্ষ ইসলামের জন্য খুলে দেন তার বক্ষটা খোলা তার বুক খুলে যায় ইসলামের কথা শুনলেই সোভান আল্লাহর কথা শুনলেই আলহামদুলিল্লাহ তার কাছে সব কথা ভালো লাগে প্রত্যেকটি কথার মধ্যে সে মেসেজ পায় প্রত্যেকটি কথা তার কাছে গ্রহণ করার মতো কোন একটা কথা কোরআনে পাকে আছে। আপনার শুনতে কষ্ট লাগে আপনি শুনতে চান আসে প্রত্যেকটি কথা আপনার দিলে জায়গা হয়ে যাচ্ছে তাফসির মাহবিল করতে দেওয়া যাবে না নিষেধ কারণ কি ইসলামের কথা শোনার আলোচনা করার জন্য সে অ্যালাউ করবে না কারণ তার ইসলামের ব্যাপারে কি আছে দুশ্মনী আছে সে কথা পরে অংশে আল্লাহ তালা বলেছেন যাকে আল্লাহ গমরাহ করে দিতে চান তার অন্তটাকে তার বক্ষটাকে আল্লাহ তালা সংকুচিত করে দেন একদম হয়ে যায় এখানে ইসলামের কথা ঢুকার কোন জায়গা নাই একদম ক্লোজ দইয়ে কান একেবারে মানে খুবই সংকীর্ণ হচ্ছে যেটা শুনতে তার কাছে ভালো লাগে না আন ইজি ইসলামের কথা শুনলেই তাকে যদি বসেন আপনি দুটা মিনিট বসেন একটু দিনের কথা শুনে তাকে বসান এখানে সময় তো নাই নেই তার যদি কোন রকমের জোর করে বসান আপনাকে মানে টানে কতক্ষণ বসান তার কাছে মনে হবে আরে কি কষ্ট লাগতেছে কি বলে এগুলা ওহ অসহ্য লাগতেসে তার কখন এখান থেকে উঠবে তার জানে অশান্তি শুরু হয়েছে একটা কথাও ভালো লাগবে না আপনি তার গাড়িতে আছেন আপনি ক্যাসেট বাজায় দিলেন একটা সুন্দর আলোচনা মনে হয় যে এত সংকীর্ণ মনে হয় যে না সে আকাশে উঠতেছে আমি উপরের দিকে উঠতে চাইলে লাভ যখন দেয় মানুষে যারা হাই জাম্প করে খুব হাই জাম্প করে না তখন তারা কি করে নিঃশ্বাসটাকে উপরে উঠার জন্য একটু এটা ক্লোজ হয়ে যায় নিঃশ্বাস নিয়ে বন্ধ হয়ে গেছে এইরকম যে বন্ধ হয়ে গেছে তার আর নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই আর কিছু ঢুকার জায়গা নেই এরকম ক্লোজ হয়ে গেছে এটা একটা তাফসির এসেছে আর একটা হলো যে উপরের দিকে কেউ চাইতে চাইলে আসমানের দিকে উঠবে এটা কি সম্ভব সম্ভব না এইরকম এই সমস্ত লোকদের দিলের মধ্যে তাদের অন্তরের মধ্যে ইসলামের কথা ঢুকাও অসম্ভব যেভাবে আসমানে যাওয়া অসম্ভব তাদের ইসলামের কথা শোনাও অসম্ভব কানের মধ্যে তালা ইসলামের কথা যাবে না ঢুকবে না তাকে পাঁচ মিনিট যদি জোর করে আপনি শুনান এই কথাটা প্লিজ একটু শুনেন শুনেন শুনেন তাকে আপনি শুনান দেখবেন তার কানে ঢুকে নয় এসে তার কাছে ভালো লেগেছে ন গ্রহণ করেছে নান্লাহ এটা আল্লাহর কি এক অপূর্ব নিয়ামত যাদেরকে আল্লাহ বাসাই করেছেন যে আমরা ইসলামের কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মজা দিয়েছেন হালা বাতিল মজা বেড়ে যায় এটা আল্লাহ তালা কত বড় মেহরবানি যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আর কত বড় দুর্ভাগা তারা ওই যারা এই কথা শুনতে চায় না কোন রকমে আপনি শোনাতে পারবেন না তারা কত দুর্ভাগ্যের অধিকারী আসলে এটা আপনাকে কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন সেই খবর আল্লাহ তালা কোরআনে পা কি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে তোমাদেরকে ইমানের মজা দিয়েছেন ইমানকে তোমাদের কাছে আল্লাহ তালা মজাদার করে তুলেছেন ইমান তোমাদের কাছে মজা লাগে হাব প্রিয় করে তুলেছেন কাছে কি মজা লাগে এগুলা শুনলেই তার কাছে খারাপ লাগে এটা আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত যে গুনার কথা দিকে ডাকলে আপনার কাছে খারাপ লাগে আর নেকের দিকে ডাকলে আপনার কাছে ভালো লাগে আর এই আয়াতের ভিত্তিতে সুন্দর একটি দোয়া আল্লাহ আল্লাহ আমাদের কাছে ইমানকে বড় প্রিয়তম করে দেন ইমানের মোহাব্বত দিয়ে দেন দিলের মধ্যে ওজাইন হুফি কুলুবেনা অন্তরে বড় আকর্ষণ করে তুলে ধরেন ওকার আমাদের অন্তরে ইমানকে কুফুরি করাকে কে আল্লাহ নাফরমানে করা আল্লাহ খুব খারাপ লাগে এরকম আমাদের অন্তরকে বানিয়ে দেন এভাবে আল্লাহ তালা নাপাকি পাকি ওই লোকদের উপরে চাপিয়ে দেন যারা ইমান আনে না যারা ইমান আনবে না তাদের দিলটা কি না তাদের অন্তরটাও না পাক পঙ্কিলে তাই ভরা নাপাকিতে পরিপূর্ণ ইমান কিভাবে তাজা হয় ইমান কিভাবে মানে বাড়ে ইমান কিভাবে অন্তরে ভালো পায় এই বিষয়ে একবার নবী করিম সাল আলী আসাল্লামের আহ কাছে প্রশ্ন করা হল এলাস আলাইসাল্লাম আইল মিন আকিয়াস হে আল্লাহ রসুল মোমেনের মধ্যে সবচেয়ে চালাক কে বুদ্ধিমানকে কোন মোমেন সবচেয়ে কোন মুসলিম সবচেয়ে বড় বুদ্ধিমান এবং চালাক তিনি বললেন আকসার জিক্রান মৌদর ইস্ত যে তাদের মধ্যে যে ব্যক্তি বেশি বেশি মৌদকে স্মরণ করে সেই সবচেয়ে বুদ্ধিমান মোমেন এবং মৌতের পরে যে জিন্দিগি আসছে তার জন্য রসদপত্র পত্র করতে তার জন্য আমল জোগাড় করতে যে ব্যক্তি ব্যস্ত আছে নাকি দুনিয়া কামাই করতে বেশি ব্যস্ত আখের ফসল তৈরি করার জন্য যে বেশি ব্যস্ত আরেকটি আবার প্রশ্ন করা হয়েছে কেফেসাদসুল আল্লাহ আল্লাহ তালা বলছেন যে মোমেনের দিলকে আল্লাহ খুলে দেন প্রসারিত করে দেন হ্যাঁ প্রশস্ত করে দেন কেমনে হয় হে আল্লাহ রাসুল তখন এক সাহাবি জিজ্ঞেস করলেন আমার ইয়াফুফি হা ইয়লা কোন লক্ষণ কি আছে যে আমার দিলে ইমান ঢুকছে ইমানে আমি কিভাবে বুঝতে পারবো সেটা যে সেটা হচ্ছে বেশি বেশি করে জান্নাতের জন্য খাহেস চাপা দিলের মধ্যে জান্নাতের লোভ সৃষ্টি হওয়া জান্নাতের আকর্ষণ আখেরাত মুখী হওয়া তার চিন্তা খালি কেমনি আখরাতে জাহান্নান থেকে বাঁচবো কেমনি জান্নাতে ওই আমলের চিন্তা সারাদিন মাথার মধ্যে আর দুনিয়ার ব্যাপারে আস্তে আস্তে করে কমে আসতেছে দুনিয়ার মজা বেশি নাই আসতে উঠে যাচ্ছে আর আল্লাহর সঙ্গে দেখা হবে মতির পরে সেই দেখার প্রস্তুতি নিতে নিতেই তার এখন ব্যস্ততার সময় চলে যায় এই হল প্রকৃত জ্ঞানী মুসলিম প্রকৃত বুদ্ধিমান মুসলিম এখন আমাদের মধ্যে বুদ্ধিমান কে জিজ্ঞাসা করলে বলবে যে দশ বছরের ভিতরে পাঁচটা বাড়ি তৈরি করে ফেলছে সেই সবচেয়ে বড় বুদ্ধিমান এই মার্কেটের সেরা দোকান সে জোগাড় করে ফেলছে সেই সবচেয়ে নিজেও মনে করে আমরাও তাই মনে করি আরে বাবা এত বুদ্ধি তার পয়সা দিয়ে কেমনে পয়সা বানাবে ভাই তার মাথায় এত বুদ্ধি আছে আমরা তার ব্যাপারে এত নিজেরাই প্রশংসায় পঞ্চম কারা আমরা মনে করি যে আমরা বোধহয় হেরে গেলাম ঠকে গেলাম যে ব্যক্তি মৌতির পরে জিন্দি নিয়ে বেশি চিন্তা করে সেই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান আর যে দুনিয়ার ব্যাপারে এনার্জি রাত দিন পরিশ্রমে কাজে লাগাচ্ছে সেই ব্যক্তি আসলে বুদ্ধিমান করে হার্ট অ্যাটাক সে চলে গেছে পাঁচটা দোকান তিনটা বাড়ি কোথায় থাকবে তার ছেলে পেলে খাইলে কবরে বসে তার কাছে খুব ভালো লাগবে ও আমার ছেলে পেলে দেশে কি মজা করে খাচ্ছে রে বাবা এনজয় করবে সে কবরের মধ্যে তার কি চলবে কি করলাম হারাম হালাল তোয়াক্কা করিনি আল্লাহকে ডাকিনি নামাজ পড়িনি খালি হাতে চলে এসেছি তাহলে আসুন আমরা আল্লাহ তালা কাছে এই যে সর্বশেষ কনক্লুশন যেটা হচ্ছে হে মুসলিম তোমরা যদি দুনিয়াতে ইসলাম নিয়ে চলতে গেলে কষ্টের সম্মুখীন হয়ে যাও কিন্তু তোমরা আল্লাহ শুকুর আদায় করো যে আল্লাহ তোমাদেরকে দিনের নিয়ে দিয়েছেন তাদের এই সমস্ত লম্ফম্প দুনিয়ার সমস্ত মজা তাদের দোনো হাতে চলে এসেছে সেটা দেখে তোমরা যদি বলা যে আল্লাহ খালি তাদেরকে সব দিলেন আল্লাহ খালি আমাদেরকে বঞ্চিত এই হচ্ছে এই ইসলাম আপনার রবের রাস্তা যেটা মোস্তাকিম সোজা রাস্তা এই সোজা রাস্তা কোথায় পৌঁছে গেছে জানাতে পৌঁছে গেছে এই রাস্তায় যদি চলে আসে সেই সত্যিকার জ্ঞান আমি এইভাবে আমার আয়াত আমার বয়ানগুলোকে বর্ণনা করে দিয়েছি ওই কৌমের জন্য ওই লোকগুলোর জন্য যারা শিক্ষা নিতে চায় আমরা কি শিক্ষা নিতে চাই আমরা অবশ্যই শিক্ষা নিতে চাই ইনশাল্লাহ আল্লাহামিন হুম আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন শান্তির ঠিকানা জান্নাত সেই জান্নাত তাদের জন্যই আহু আলি ইহুম বিমা কেন তিনি হচ্ছেন তাদের আপন ওয়ালি আপন জন তারা যে এই যে আল্লাহর পথে চলতে গিয়ে যে সুন্দর এই কারণে আল্লাহ তাদের আল্লাহ আপনার আল্লাহ আপন জন আপনি আল্লাহ আপনার আপন জন ওয়ালি হওয়া যায় যদি ইসলামকে আমাদের জীবনে আমরা এরকম করে সিরিয়াসলি ধরি আখেরা আমাদের জীবনে একমাত্র আমাদের সন্তুষ্টি আল্লাহ সন্তোষী অর্জন আসলে একমাত্র আমাদের তামান্না হয়ে যায় তাহলে আমরা আল্লাহর আলী হয়ে যেতে পারবো আর যদি দুনিয়ার লোভটা বেশি ঢুকে পড়ে তাহলে আল্লাহর আলী হওয়ার এই পথ থেকে আমরা সরে যাব দুনিয়া আমাদেরকে ধোকা দেবে সাবধান দুনিয়া যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয় আর বড় শয়তান ইবলিস এসে যেন তোমাদেরকে ধোকা না দেয় আল্লা হৃদায়ত পেয়েছে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দিই আমি বারাক আল্লাহ